আজকে আছে নাহিদ ভাই এস এম নাহিদ হাসান আহ নাহিদ ভাইকে আমরা অনেক কারণে চিনি আমি একজন অ্যারাবিকের উস্তাদ আমাদের বড় ভাই আমাদের সুখে দুঃখে আমরা নাহিদে যাই এবং উনি আমাদের সাথে কথা বললে আমাদের খুব মনটা হালকা হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সমস্যা নেই আমাকে তুমি করে ঠিক আছে আচ্ছা তো আজকে আসলে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এটা নিয়ে একটা শুরু করে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে রামাদান আই থিঙ্ক টেন ফিফটিন ইয়ার্স আগেও বিষয়টা এরকম ছিল না রামাদান নিয়ে এখন আমরা দেখি যে এক দুই মাস থেকে একটা গুঞ্জন শুরু হয় যে রামাদান আসতেছে রামাদান আমরা একটা প্ল্যান করব রামাদান আমরা এটা করবো সেটা করবো ডেফিনেটলি এটা খুবই একটা চমৎকার একটা গুড সাইন আহ তো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার পার্সোনাল প্রবলেম দিয়ে শুরু করতে পারি বাট আই থিঙ্ক এটা অনেকের প্রবলেম যে রামাদান আসে রামাদানের মূল্য রামাদানটা খুব কতটুকু দামি এটা আমরা অনেকেই বুঝি কিন্তু আমাদানটা যখন শুরু হয় শেষও হয়ে যায় দেখা যায় মাঝে আর কিছু করা হয় নাই ঠিক মতো অনেক আশা থাকে কিন্তু শেষ দিকটা দেখা যায় যে আসলে প্রাপ্তির শূন্য অনেকটা এরকম হয় আর কি তো এটা মনে হয় অনেকের প্রবলেম ঠিক না মহাব ভাই মনে হয় আই থিঙ্ক এটা অনেকেই আমাদের হ্যাঁ আমরা খুব মানে জোরে সোরে শুরু করি কিন্তু একেবারে দেখা যায় বিশ সোজার পরেই আমাদের ডিক্লাইন হতে শুরু করে আর ঈদের পরে তো কথাই নাই ঈদের পরে তো কথাই নাই হ্যাঁ এখন কেন হয় এবং আসলে আমাদের কি করা উচিত বা এটার ব্যাপারে আমাদের কোন সাজেশন থাকলে আপনার কোন সাজেশন থাকলে আমাদেরকে আহ জানান সেটা হল রমাদান আসছে আমরা খুব প্রথম দিকে উত্তেজিত থাকি পরে উত্তেজনা থাকে না আসলে আমার মনে হয় যে এর বড় কারণ যে সম্পর্কে আমরা অনেক সময় উদাসীন থাকি এটা সোশ্যাল কালচার বা রসমের মতো করে আমরা এটাকে দেখি বড় কারণ হল ওই যে বললাম যে মৌলিক উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন এর একটি বড় উদ্দেশ্য হল যে এটা দিয়ে আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা তাকু অর্জন করবো ইনফ্যাক্ট প্রত্যেকটা একটা মৌলিক অর্জন হল তাকু দেখছি যে মানুষকে ইবাদত বলা হচ্ছে এবং এর একটা ফলাফল হচ্ছে আমরা কিন্তু আমাদের বিরত রাখে রাখার কথা এখানেও দেখা যায় যে এই উদ্দেশ্যটা যেহেতু এই চালাতের মাধ্যমে আমাদের তাকো অর্জন হচ্ছে না ঠিক একইভাবে মাধ্যমে আমাদের তাকো অর্জন হচ্ছে না এবং এই তাকওয়ার ব্যাপারটাও আমাদের মূল ফোকাস না সোসাইটির একটা অ্যারেঞ্জমেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা প্রথম দিকে সহের দিকে থাকে পরে এটা দ্রব্য মূল্যের উপরে চলে যায় আবার এই ফোকাসটা এরপরে আবার ঈদের মার্কেটিং বা ঈদের বিভিন্ন বাণিজ্যের সাথে চলে যায় তো যদি কিনা এই ফোকাসটাকে ঠিক রাখা না যায় সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই মৌলিক যে আমাদের এবারতে ভাটা পড়ে যায় বা আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয় এটা হলো একটা বড় কারণ আমার কাছে মনে হয় এবং যেহেতু ফোকাসটাও ঠিক নাই এর আমাদের অনেক সময় প্রিপারেশনটাও ওরকম ডিফাইন থাকে না ধরেন আমরা একটা যখন পরীক্ষা হয় সে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিই সেই প্রিপারেশনটা কিন্তু পরীক্ষা ঠিক আগের মাসে না বরং প্রিপারেশনটা আমরা নেই অনেক আগে থেকে এবং অনেক অর্থাৎ আমরা কি করবো নতুন কোশ্চেন গুলো আগে আগের বছর আসে আমি একটু বিস্তারিত বলছি এই কারণে যে বিষয়টা হল এরকম যে একটা ভালো ফোকাস নাই বা মৌলিক কাজটা নাই যেটা অর্জন করতে তার সাথে তার নাই এই সব মিলে দেখা যায় যে আমাদের এই প্রিপারেশনটা আসলে ডেফিনেশনটা কি বা এটার ইন্টারনালাইজেশনটা কিরকম হতে পারে একটা মুসলিমের মূলত হচ্ছে যে আল্লাহ ভয় অর্থাৎ আল্লাহর ভয় আসলে কি আল্লাহ ভয় আল্লাহ সালান যে কাজগুলো চান করতে বলেছেন সেগুলোকে করা এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন অর্থাৎ হারাম সেই জিনিসের থেকে দূরে থাকা এই জন্যই একটা হাদিস দিয়ে আসলে এটা অনেক ভালো বোঝা যায় যেমন হাদিসটা হল আল্লাহ হালাল আল্লাহ হারামু বাইয়ান হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট বাইনা হুমা মুস্তাবি হাক এবং মধ্যে রয়েছে কিছু অস্পষ্ট বিষয় রসুল বলেছেন যে আমার দিকে যে কিনা এই এই মানে জিনিসটা হচ্ছে কি এই বর্ডার লাইনটাকে সে ভালো করে ম্যানেজ করে অর্থাৎ যে এই অস্পষ্ট জিনিসগুলোর মধ্যে সে যায় না হালাল সুস্পষ্ট হারামো সুস্পষ্ট কিন্তু এর বাইরে কিছু গ্রে জিনিস রয়েছে যেগুলো অস্পষ্ট তো টাকা হচ্ছে এই যে ইভেন্সে এই অস্পষ্ট জিনিসগুলোকে এড়িয়ে চলবে তাহলে কি সম্মান রক্ষা করতে পারবে এই হাদিসের শেষে এই কলবের ব্যাপারটি নিয়ে রসুল্লাহিসাম এই হাদিসের শেষে এই কল্বের কথা এনেছেন যে মানুষের মধ্যে ধেমদের একটি টুকরা রয়েছে যে টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায় যে গোষ্ঠীর টুকরাটা সেটা যদি শুদ্ধ হয়ে সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায় এর কিন্তু ওই হালাল হারামের আলোচনা পরে কেন নিয়ে হয়েছে কারণ ওই হালাল হারাম বেছে চলার মধ্যে কিন্তু এই জিনিসটা ডেভেলপ করেছে তাকুয়া মানে আল্লাহর ভয় এবং আল্লাহ ভয় যখন হয়ে যায় তখন মানুষের কর্ম যখন ঠিক হয়ে যায় তখন সমস্ত তার চিন্তা এবং কর্মগুলো শুদ্ধ হয়ে যায় তো বেসিক আমি আমি বলতে চাচ্ছি যে এই তাকুয়া হল এই যে আল্লাহর আদেশ এবং নিষেধ ঠিক বেছে বেছে চলে যেমন করে আমাদের কোথাও আচ্ছা এখন এখন রামাদান ব্যাপারে যদি আমরা মনে হয় বলতে পারি কথাটা যে আহ আমাদের গোল এমন হওয়া উচিত যে আমরা রামাদানে এমন কিছু করব নিজেদেরকে ডেভেলপমেন্টটা একটা এমন ভাবে ডেভেলপ করব যেন বছরের বাকি সারা বাকি সময়গুলোতে বাকি এগারো মাস জন্য এটার একটা ইম্প্যাক্ট থাকে এখন এটা আসলে কতটুক হচ্ছে আমাদের এটা একটা আলোচনার জায়গা কারণ অনেকে আমরা দেখি হয়তো আপনার নর্মাল সময় রামাদানে সে সলা করতেছে মানে ঈদের দিনের পর থেকে আবার সে সলা ছেড়ে দিচ্ছে তাহলে তার উপর আসলে এই রামাদানের ইম্প্যাক্ট এটা থাকে না সে পর্যন্ত জাস্ট একটা একটা মাসের জন্য এই কাইন্ড অফ একটা ঝোক বলবো বা এ ধরনের যেটা চলে যায় রামাদানের পরপর তো রামাদান আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা কোন জিনিসটার কারণে কিসের অভাবের কারণে এই জিনিসটা হয় বা কোন জিনিসটা করলে এই জিনিসটা আসলে হবে না যে আমাদের একটা ইম্প্যাক্ট আমরা ধরে রাখবো বাকি সময়গুলোতেও এই ধারাবাহিকতা এটা হল মনে তো ওই যেটা বললাম আমরা যে আমাদের এটা উদ্দেশ্যের উপর চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে সিয়াম পালন করছি সেলিব্রেট করছি এই সেলিব্রেশনটা সাথে কি কি বিষয়ে জড়িত আছে এই সেলিব্রেশনের মধ্যে ধরেন যখন সেই ট্রেনিংটা যদি ভালো না হয় সেই হয় তাহলে সেই ট্রেনিং এর পরে দেখা যায় সেই ট্রেনিং করে খুব একটা লাভ হয় তো রমাদান শুধু রমাদান মাসের মধ্যে একটা একজন লোক যদি সে খুব মানে এর সমস্ত কিছুকে নজর দিয়ে নজর দিয়ে এই কাজগুলোকে করে তাহলে আল্লাহ সোহাম তাল্লাহ তাকে একটা তৌফিক দিবেন আসলে মানুষ তো কখনোই ভালো কাজ করতে পারে না আল্লাহ সব তাল্লা যদি তৌফিক না দেন মূলত এই জিনিসগুলো হয় যে মানুষ আহ সব মানুষ অনেক মানুষ প্রায় মানুষই রোজা রাখে ঠিকই কিন্তু সে কি করে সে রোজার যে দাবিগুলো রয়েছে আমাদের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে এটা হয় ঠিক সিয়ামেও এটা হয় যে সিএমের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর থেকে সে কর্ণপাত করে না সাহারি তারপর তোমরা দেখবা যে যারা ফরস চালাত পড়ে না এরাও তোমার যে আমাদের যে ক্রিয়াম লাইন বা আমরা বলি তারাবি সেই তারাবিতে দেখা যায় ওই মানুষটাই ৩০ দিন তারাবি পড়লো এরপরে সে ওইটা পড়ে না তার মানে এটা তার কাছে একটা সেলিব্রেশন তারাবিটা তারপর সাহারি তারপর ইফতার এগুলো তার কাছে একটা সেলিব্রেশন কিন্তু এগুলো এগুলোর বাইরেও যে ই রোজার যে কবুলিয়াত এই কবুলিয়াতের বিষয়টা বা এটা যে সিনসিওরিটি এইটার বিষয়টায় ফোকাস থাকে না তুমি দেখবা যে মানুষ সিএম পালন করছে কিন্তু তোমার সে সেই সিএমের সাথে জড়িত কিছু বিষয় রয়েছে যেমন মিথ্যা কথা কাজ জ্বালাত ত্যাগ করতে হবে সেগুলো ঠিক মতো করছে না যার ফলে কি তার সিএমটা এ তার উপরে প্রভাব বিস্তার করতে পারছে না সারা মাস ধরে কেউ তারাবি পড়লো কোরআন খতম করল কিন্তু সে ঈদের দিন জোরের ফরজ সালাত আদা করল না বা ঈদের দিন ফজরের ফরজ চালাত আদা করলো না এটা হতেই পারে না তার মানে কি তার মধ্যে সে কি করেছে সে সোসাইটির যে একটা সেলিব্রেশন সোসাইটির যে একটা ফোর্স তৈরি হয় যে সবাই মিলে এটা করবো ইভেন এমনও হয় যে অনেক সময় আমরা ইফতারের পার্টির আয়োজন করি যেখানে আল্লাহ সুহান খরচ হুকুমগুলোর ভায়োলেশন হয় তো যখন এরকম হয় আমার ইবাদতটা এরকম করে তার ত্রুটিযুক্ত হয়ে যায় বা তার উদ্দেশ্যের মধ্যে বা ভেজাল ভেজাল পারি। ঢুকে যায়। তখন এটা আসলে সম্ভব না যে এটা তার তার নাফসকে নাফসল মারা থেকে নাফসল লা বা নাফসল মাইন্নাতে ট্রান্সফার করবে এটা হতেই পারে না মূল জিনিস হচ্ছে যে এটাকে বুঝতে হবে এটার উদ্দেশ্যটাকে বুঝতে হবে এটা আমার উপরে কি ইম্প্যাক্ট ফেলবে এবং এটা যে দেওয়া হয়েছে আমাকে শুদ্ধ করার জন্যে এবং এটা যে শুদ্ধতা অর্জনের একটা ট্রেনিং এই জিনিসগুলো বুঝতে হবে বিশেষ করে রোজার মধ্যে আমরা দেখা যায় অনেক আমলের উপরে জোর দিই কিন্তু সবচেয়ে জরুরি যে আমলটা যে রোজার মাসে সেটা কি সেটা হল এই গুণা কবিরা গুণাগুলোকে ত্যাগ করা দেখা যায় আমরা রোজার মধ্যে আমল করি থেকে কিন্তু কবিরা গুণাগুলো ত্যাগ করতে পারি না অথচ রসল্লাহ সাল্লাহাম বলেছেন তার এই পানাহার বর্জনের কোনো হাজত নেই কোন দরকার নেই খুবই সুস্পষ্ট বুখারির হাদিস যে রোজা রেখেছে কিন্তু সে কি করেনি তার মানে ফাহিসা কাজ অশ্লীল কাজ তার যে ফর্জের ভায়োলেশন বা কবিরা গুণা এগুলোকে ত্যাগ করতে পারেনি মিথ্যা কথা কাজ এবং সমস্ত টাকা জাহিলিয়াত সে করতে পারিনি তো রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহ সোহান এটা কোনো কাজ নেই তো আল্লাহ এটাকে কেয়ার না করে কিভাবে সেই জিনিস আমাদেরকে পরিবর্তন করতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার হাতেছে বলেছেন কিছু রোজাদার এমন রয়েছে যে তার সিয়াম থেকে সে শুধু ক্ষুদা তৃষ্ণা পায় এবং কিছু তাদের সালা দিয়ে তারা কি অর্জন করে শুধুমাত্র যে এই জিনিসগুলো যদি তুমি করো তাহলে এটা ইফেক্টিভনেস থাকবে না এটা ইফেক্টিভ হবে না এটাকে তোমার আমলটাকে তোমার দিকে ছেড়ে ফেলা হবে তো আমি যেটা বলতে চাচ্ছি বারবার যে এই যে রোমাদান করে আমাদের কি হবে গুণা মাফ হবে তো এটা বড় একটা জিনিস এই যে বড় একটা পুরস্কার তো বড় একটা প্রাপ্তি এই জিনিসটাকে ফোকাস করতে হবে কিভাবে এটা আমার থেকে ছুটে যেতে পারে তো এর জন্যে আমাদের আমল গুলো মানে আমরা যে এটাকে কত সিরিয়াসলি নেওয়া উচিত এত সিরিয়াসলি আমরা নিতে পারছি না যে কারণে দেখা যায় যে এটা আমাদের মধ্যে যে পরিমান পরিবর্তন নিয়ে আসার কথা এটা নিয়ে আসা নিয়ে আসতে পারছে না মানে যে ডাক্তার যখন ওষুধ দিচ্ছে তো ওষুধ আমরা আমাদের মন মতো খাচ্ছি ডাক্তার যেভাবে খেতে বলতেছে এভাবে খাচ্ছে না তো সেই ওষুধ দ্বারা রোগ ভালো হবে এটা আশা করা যায় না আচ্ছা এটা রিলিভেন্ট একটা কোয়েশ্চেন এটা হলো আমরা জানি যে ছোটকাল থেকে শুনে আসতেছি যারা হাদিস টাদিস পরে না ওরাও জানে যে রমাদান মাসে যখন রমাদান আসে তখন শয়তান দুঃস্থ জিনকে বেঁধে ফেলা হয় কিন্তু আসলে মানুষের গুণাকার কারণ কিন্তু শুধুমাত্র আহ শয়তান জিন শয়তান না এটা আমরা অনেক সময় খেয়াল করি না মানুষ সাধারণত ত্রুটি করে জিন শয়তান মানুষ শয়তান এবং তার নফসুল আম্মারা এই নফসুল আম্মার অর্থাৎ যে সত্তাটা বা সত্তার যে অবস্থাটা মানুষকে গুনার দিকে পরিচিত করে তিনটা কারণে সাধারণত মানুষ আহ করে তো রমাদানে আহ আল্লাহ সুহামতালা হুফিদাত আমার জিন মানে এই জিন এবং জিন শয়তান এবং দুষ্ট শয়তানগুলো গুলো রাখে কিন্তু মানুষের নার্স এবং মানুষ শয়তান আপনার সবাই জানেন বাকি দুটা তো জারি থাকে তো শুধু রাখলে মানুষের উপরে একটা প্রভাব পড়ে না আমাদের পাপের জন্য শয়তানকে মানে ব্লেম করতে খুব ইজি লাগে আর কি হ্যাঁ মানে ব্লেমটা দেওয়া ইজি যে আমরা তো আসলে অতটা খারাপ না এটা এটা কিন্তু রামাদানে ধরলাম জিন শতান গুলাকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে যেগুলো মেজর বা যেগুলো একটু বড় অফিসার লেভেল বা লিডার লেভেলের হ্যাঁ কিন্তু আমদের চাপার সাথে প্রথম আলো আছে মনে করেন হ্যাঁ প্রথম আলোটা মানুষ শয়তান সে ঠিক আছে কিংবা মনে করেন যে আপনার আপনি বসুন্ধীতে যাচ্ছেন আহ ভর্তি গিজ করতেছে মানে এভরি অফার এই যে রামাদানের বিভিন্ন অফার থাকে নাটক বা সম্ভব না এটা আমাদেরকে আল্লাহফিক দেয় না এখনো যে আমরা এই এই ফাইসা গুলা বা এই মানুষ সয়তান গুলাকে আমরা অফ করবো বা এগুলোকে আমরা স্টপ করবো ইন্ট্রোয়েন্স গুলো অফ করবো প্লাস মানুষের ইন্টারনাল যেই নাফ যেটা বললেন আসলে যে থেকে একটা মানুষের মুখ্যমন্ত্রণা রেকুমন্ত্রণা বলবো হ্যাঁ নাস্ত লটা হ্যাঁ সো এই দুইটা ফ্যাক্টর কিন্তু করে আমাদের সময় সো জাস্ট বিকজ জিন শতানকে বেঁধে রাখা হয়েছে স্টিল আমি নিজে আমার কাজ রেসপন্সিবল প্লাস আমাকে অনেক আরো ইনফ্লুয়েন্স করতেছে আর আসলে রামাদানের ক্ষেত্রে একটা বিষয় আমরা দেখতেছি এখন আপনি যেটা বললেন যে সেলিব্রেশনের বিষয়টা যে কাইন্ড অফ সেলিব্রেশনের বিষয় বা কালচারাল ব্যাপার হয়ে গেছে ই বাজার থেকেও বেশি ইবাদের কিছু নাই তা না আমরা বলবো না যে আসলে ইবাদ না ডেফিনেটলি হয়তো করে কিন্তু মোর লাইক সবাই যাচ্ছে আমিও যাবো স্বামী যাই কাজটা ভালো কি করি এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে আসলে এন্ড অফ দ্য আমরা আসলে রামাদানের থেকে যে ফ্রুট পাওয়ার কথা আমরা সম্ভবত ওই কারণে ফ্রুটটা পাই না এটা একটা মানে আই থিঙ্ক মোর আমাদের প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটের দিক থেকে আমাদের কিভাবে দেখতেছি আমাদের পাই না তাই না আমার কাছে ব্যাপারটা একটু আরেকটা পয়েন্ট মনে আমরা মিস করা যাবে এটা হলো এই ইফতার পার্টি আমরা ছোট কাছে দিয়ে এই তোমরা রিসেন্টলি মনে হয় খেয়াল করছো যেহেরি নাইট হয় এখন ট মিডিয়া এমনিও এই ইউনিভার্সিটির পড়ুয়া বা ইয়েরা এরা দল বেঁধে সকালে একসাথে সেরিক খায় andolbe the it includes both boys and girls acha eta eta eta amra celebration night hoche na hole jokon taktam tokhon dekha jeto de yeah. polopan masomaje oi restaurant e giye biryani khacche ratre its all about I mean, hanging out together je koto gula shobai mile ektu bhalo ek yeah. e, yeah. e, e, yeah, yeah. direction ta odhike cholecche ar ki ha yeah, eta sothe dekhen ashole khubi shohj jinish je juma amra jumar din shobai মসজিদে পাঁচতলা গিয়ে একটু দেরি করে পাঁচতলা উঠতে হয় আসলে তাহলে চালাতের যে উদ্দেশ্য বা চালাতের যে গুরুত্ব এদিকে ফোকাস না বরং চবাই পড়ে আমি পড়ি দেখবেন এক সময় সেহারি নাইট একটা কমন বিষয় করেছি এবং মানুষ তখন অবাক হবে না সবাই করে আমরা আসলে কেন করছি বা এটার উদ্দেশ্য কিবাদিকে আসলে মানে সত্যি কথা ফোকাস নাই দুঃখজনক ভাবে দেখবেন যে কোনো দিবস বাবস আনন্দ দিবস দিবসে আলোচনা আমরা যাচ্ছি না মানে যদি আপনারা সেকুলার পার্সপেকটিভ দেখেন সব কিছুই একটা এখন একটা মজা তো খুব মজা হবে খুব মজা বললাম মজার একটা মজার দুনিয়া বিষয়কে সেলিব্রেট করতে খুব লাইক করে আর ওইটা মধ্যে মানে এটা কি বলবো আহ সুপারফিশিয়াল লেভেলের সেলিব্রেশনটা খুব সবাই খুব লাইক করে অ্যাকচুয়াল কন্টেন্ট নাই মনে করেন যে মা দিবস বাবা দিবস মা দিবস বাবা দিবসে গিয়ে আসলে কি হচ্ছে আমরা মাকে জলে ধরে বলতেছি হ্যাপি মাদার্স ডে বাট বাপমার প্রতি যেটা যে সম্মান বা দায়িত্ব পালন এটা কিন্তু করা হয় না এটা এটা শুধু না রামাদানিথিং এটা একটা ডিজিজ যে আমাদের মানে সুপারফিশিয়াল লেভেলে সার্ফেস লেভেলে আমাদের অনেক উত্তেজনা অনেক আয়োজন কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্ট এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই আচ্ছা রামাদানে একটা কোশ্চেন অনেকেই আমরা যারা সিনসিয়ারলি অনেকে চেষ্টা করি অনেকেই রমাদানটাকে আমরা পালন করবো সুন্দর করে তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আসলে রমাদানে কোন আমল গুলো করা উচিত বা কোন কোন আমলে বেশি জোর দেওয়া উচিত আহ আপনার কাছে এটার ব্যাপারে কি মনে হয় তো সেই ব্যাপারে এটা তো আসলে অবশ্যই আমি বলবো যে রমাদানে কোরআনকে সেলিব্রেট করা উচিত কারণ আল্লাহ আসলে রমাদানের সাথে কোরআনকে উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবাহ আপনা জানেন যে যখন রমাদান মাসের কথা বললেন যে শাহরুখ যে শাহরুখ রমাদান মাস যে মাসে আল্লাহ কুরান করেছেন যেমন সেজন্য হৃদায়ত এবং স্পষ্ট নির্দেশ এবং শত সত্য এবং ইচ্ছা পার্থক্যকারী সুতরাং যে এই মাসকে পাবে সেজন্য পালন করে তো মজার বিষয় হচ্ছে যে আমরা অনেকে খেয়াল করি না দুঃখজনক বিষয় সেটা হল যে শাহারু রমাদান এই রমাদান মাসের পরে আল্লাহ সিয়ামের পূর্বে কথা বললেন। এখন আমরা তো তা মানে হচ্ছে যে এবং এই কোরআন নাজিলের জন্যই কিন্তু নাজিলের কথা বললেন যে কোরআন নাজিলের জন্যই কিন্তু এটাকে সেলিব্রেট করা রমাদানকে সেলিব্রেট করা এবং সেলিব্রেটটা কি দিয়ে হবে সিয়াম দ্বারা তো এই জন্যই পরবর্তীতে আল্লাহ সহ তখন বললাম যে এটা সেই জন্য এই মাসটা যে এই মাসটা পাবে সেজন্য পালন করে সুতরাং আমার মনে হয় যে এই মাসে অবশ্যই প্রথম থাকবে কোরআন অধ্যয়ন এবং কোরআনটা আসলে মানে এত বেশি আমাদেরকে করতে হবে যে এটার সাথে যে করে বুঝে পড়তে হবে অবশ্যই আমি বলবো অধ্যয়ন কোরআন করো না কারণ কোরআনকে হক তেল করতে ভালো আছে এবং তাপসিরে এসছে যে হক তেলোয়াত হচ্ছে যে এটাকে বুঝে পড়া এবং এর এর আদেশ নির্দেশ নির্দেশ নিষেধ করা এছাড়া রসুল্লাহ কোরআন যে বান্দাকে আল্লাহর নিকটবর্তী যতগুলো কাজ রয়েছে যেগুলো করে যে থেকে এসছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইয়ে আনিম তিনি বুঝিয়েছেন যে এটা তারা কোরআন বুঝিয়েছেন এখন এই কোরআনকে এই জন্যে এই রমদান মাসে অবশ্যই সেলিব্রেট করতে হবে আর একটা বিষয় হল স্পেশালি সেটা হচ্ছে ধান সাবকে করান আমি নফল ধান সব কথা বলছি যে জাকাত না নফল অবশ্যই মানুষকে ইফতার করান বড় কাজ বা মানুষকে করান এটা অবশ্যই আমাদেরকে যেন মিস না হয় এবং এই জন্য আমরা একটা প্ল্যান করে রাখবো যার যা সামর্থ্য যে আমি এত টাকা দিবই আসলে কখনো যদি আমরা লিমিট বা ধরেন আমাদের প্ল্যান বা শিডিউ ঠিক না করি তাহলে ওই কাজটা করা অনেক সময় অন্যান্য কাজে ফিরে ওইটা অ্যাচিভমেন্টটা হয় না বা প্ল্যানটা ভুলে যাই এর জন্য কিছু প্ল্যান করে রাখা যে আমি মিনিমাম এত টাকা সাজটা করবো এরপর রয়েছে সালাদম মাসে যুগ পড়াটা খুব ইজি হয় কারণ আমরা সবাই রমাদান মাসে ফল সালাদটাচরের সালাদটা খুব দ্রুত করে ফেলি সেক্ষেত্রে যদি আমরা শাড়ি করা দশ পনেরো মিনিট আগে উঠে যাই তো এই সময় করা এটা অনেক সহজ হয়ে যায় এই মাসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আহ আমি বলছি যে গুণা না করা কারণ গুণা না করলে এই আমাদের রমাদানটাকে আমরা কাজে লাগাতে পারব আরেকটা বিষয় হলো যে ইতে কাপ ইতি বসলে যেটা হয় আমাদের সোসাইটি অনেক ধারণা আছে ইতি কাপে মানুষই হয় ছোটবেলা থেকে আমরা তাই দেখছি কিন্তু জানি অবশ্য আলহামদুল্লাহ অনেক থাকে তেমনি মানুষ সময় চিন্তা করাটা আমল করার চেয়েও অতি গুরুত্বপূর্ণ কারণ চিন্তা করলে মানুষের পরিবর্তন আসে মানুষ যদি না বুঝে শুধু আমল করতে থাকে না বুঝে শুধু তাজবি তহালিল করতে থাকে তো দেখা যায় যে তার মধ্যে পরিবর্তনটা আসে না সে একটা সব তো ঠিকই পেয়ে যায় কিন্তু যে ধরনের মোটিভেটেড হওয়া দরকার উপর যে ধরনের গুরুত্ব দেওয়া দরকার চিন্তা করার হয়তো সে সময় পায় তো ইতে ক্যাফে গেলে যখন সে আসলে একটা পরিবেশের দীর্ঘক্ষণ থাকে তখন সে অনেক কিছু হয়তো আহ গুছিয়ে নতুন করে ডিসকভার করতে পারে তো আমার মনে হয় যে অন্তত এই কয়েকটা আমল আহ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি একটা জিনিস করি এটা ঠিক আমল না বাট আমার মনে হয় ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে ওই যে শপিং বা যে জিনিসটা এটা আমাদের আগে শেষ করে ফলা উচিত কিন্তু শেষ দিকে দেখা যায় যে এক একে তো দাম বেশি দ্বিতীয়ত টাইমটা নষ্ট মানে প্রথম দাম প্রথমত টাইমটা নষ্ট হয় প্রচুর শেষ দিকের রাত গুলোতে বেশি গুরুত্বপূর্ণ সাধারণত মানুষ ইফতারের পরে যায় বা তারাবির পরে যদি যদি এটা করে কিন্তু অনেক সাধারণত আসলে মানুষের জেনারেলি মানুষের মাইন্ড অতটা থাকে না যে আচ্ছা আসবে শেষ দিয়ে করবো প্রথমত সময় জন্য এক দুই হলো যে আসলে টাকা বাঁচবে এটা একটা বিষয় সব দিক দিয়ে আর কি আর অনেক ইয়ে থাকে ফাইসা থাকে আসলে দিক দিয়ে প্রচুর মানুষ আচ্ছা ঠিক আছে এটা তো আমরা আলোচনা করলাম যে একটা এক্সট্রিম যারা অল্প সিরিয়াস বা আরেকটু সিরিয়াস যারা রোজা রাখে বা কন্টিনিউ করতে পারে না ইতে পারে কিন্তু আরেক গ্রুপ অফ আমাদের মানে বন্ধু বান্ধব আত্মীয় এরাও আছে যারা আসলে ঠিকমতো নামাজও পড়ে না জাস্ট বিকজ এরা নামাজ পড়ে না এরা একটা অজুহাত দেখায় যে নামাজিতে পড়ি না রোজা রাখে কি হবে সে এই কোয়েশ্চেন গুলা আমরা প্রতি মানে প্রতিনিয়ত প্রতি বছরই পাই যারা নামাজ পড়ে না ওদের যদি রোজা রাখতে বলি ওরা যে নামাজতে পড়ি না তাহলে রোজা কবল হবে সে রাখে না সে এটা আসলে কিভাবে আমাদের এদের নসিহা দেওয়া উচিত বা হ্যান্ডেল করা উচিত আপনার মনে হয় আচ্ছা এটা একটা না পড়ে আসলে কি কবল যখন আমরা এমন অনেক জিনিস দেখবো যেগুলো আমাদের করেছি কিন্তু কবল হয়নি আবার অনেক জিনিস আমরা দেখবো যেগুলো চিন্তায় ছিল কিন্তু আমল যুক্ত হয়ে গেছে ওই কর্মটা করাই হয়নি বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ যারা এই কথা বলে যে আমরা তো সালাতি করছি না বা নামাজি করছি না তো বোঝা রেখে কি হবে এখন সমাধানটা কোথায় যে আমাদের টার্গেট যদি এটা হয় যে ধরেন আমাকে একটা চাকরি পেতে হবে আমরা তো এই কথা বলতে পারি না যে রিটার্ন রিটার্ন পরীক্ষা দিয়ে নি তো ভাইবা দিয়ে কি হবে বা ধরেন একটা অসুখ হলো আর একটা অসুখ হলো ওই অসুখই রয়ে গেছে এই অসুখ কি হবে মূল জিনিস হচ্ছে আমাদেরকে সার্ভাইভ করতে হবে আমাদেরকে ইমান এবং আমল নিয়ে এটা পৃথিবী থেকে যেতে হবে তো এখন আহ ঠিক আছে আমরা তো সালা রোজা রেখে কি হবে তো আমরা যেটা তাদেরকে বোঝাবো যে দেখেন আসলে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ঝানুটাকে বাঁচা এবং ঝানুটাকে বাঁচতে হলে আমাদের যেমন করে রোজা রাখতে হবে করতে হবে মানে বিষয়টা আসলে এরকম যে আপনি মানে রোজা সালাদ করে না বলে রোজা ছেড়ে দিলেন এ মানে যে আপনি পার পেয়ে কিনা জিনিসটা আসলে কোনো কোনোভাবেই এমন না সুতরাং মানে এইটা বলাও সমাধান না আপনি যেটা বলছেন আপনি বললেন যে পার পেয়ে যাচ্ছেন ব্যাপারটা তো এরকম হচ্ছে না সুতরাং পার যদি পেতে হয় আপনাকে দুইটাই করতে হবে আমরা একটু আগেই দেখলাম যে এই যে তানবিরের যে প্রশ্নটা নিয়ে আমরা বলছি যে কবলিয়াত আসলেই তো কারণ এটা তো ডিক্লেয়ার্ড যে মানলামি আদা কহলা জরিওয়াল আমলা বিহুয়াল যাহা যদি সে মানে এর উপরে করতে থাকে করতেই থাকে সেটা একটা সময় কুকারের পর্যায়ে নিয়ে যায় তো বিষয়টা হলো যে অবশ্যই করতে হবে চালাত না পড়ে যেহেতু এখানে বলা হয়েছে যে মিথ্যা কথা কাজ চালের না চলে আল্লাহ এটা কোনো দরকার নেই সেখানে আমরা বলতে পারি না যে ওই মিথ্যা কথা কাজ এটা করার পরও আল্লাহ এটাকে কবল করবে না ইট ইজ আমরা অনেক সময় মানুষকে সহজ করতে করে দিতে গিয়ে আমাদের দিনটাকে দেখা যায় যে তারা সিরিয়াসলি নেয় না যে কারণে আপনি দেখবেন সালাদ পরিত্যাগ করি কাফের ডিবেট আছে বা ধরেন আমরা কাফের বলবো না কিন্তু তারা ছেলেটা হচ্ছে কুফত এই মেসেজটাও মানুষের মধ্যে নাই আমরা আমরা ছোটবেলা থেকে আমরা জানতাম যে তিনজুনা যদি কেউ না পড়ে তাহলে তার ইসলাম থেকে তার নাম কাটা যায় এর জন্য আল্লাহ মাফ যখন আমরা ইসলামের মধ্যে ছিলাম না আমরা দুই জোমা কোনোভাবে মানে ইয়া হয়ে গেলে আমরা ছেড়ে দিলে অবশ্যই যে কোনো ভাবেই হোক তৃতীয় জুমা যদি দৌড়ে গিয়ে হলো হয় তো আমরা পড়তাম এর কারণ আমরা ধরেন গুণা করি ঠিক আছে বা নামাজ পড়ি না কারণ আমরা চাইতাম না যে আমাদের নামটা ইমান থেকে খারিজ হয়ে যায় তো যাই হোক এখন মানুষের কাছে এই ম্যাচেজটা হয়তো নাই যে বাইনাল ইমান ইতালা হ্যাঁ তো সেই কারণে আসলে আমরা এটা হচ্ছে না তো মানুষকে এটা আমাদেরকে জানাইতে হবে যে ভাই হ্যাঁ তোমার জন্য সালাদ অবশ্যই সদর কিন্তু এই কথা বললে হবে না যে এটা করছি বলে এটা লেখা বললাম আমাদেরকে চেষ্টা করতে হবে সে সালাদ এবং দুইটাই যেন করে এই তো আমার মনে হয় যে তাদেরকে ভাবে বসানো মন লাগে আপনি জিজ্ঞেস করলেন মানুষকে তুমি কেন সেটা হচ্ছে তার হৃদয় বা তার ইমানটাই কনফিউশন আছে কাইন্ড অফ না হয় আসলে এটা বলার কথা না আমার কাছে মনে হয় আর কি যে মোর মনে হয় তার আসলে দেওয়া দরকার বেশি তাকে বুঝানো বুঝানোটা বেশি জরুরি ইসলামটা আসলে তুমি যেভাবে ভাবতো সেটা বিষয়টা কিন্তু এতটা ইয়ে করার মানে সারাক্ষণ প্যান্ট নিয়ে ঘুরতে হবে তাও কিন্তু না এটাও কিন্তু খুব ইজি ইয়ে আছে যদি কারো প্যান্ট চেঞ্জ করার মতো অবস্থা না থাকে তাহলে তো সে ক্লিন করে ওই এটা তো অপশন থাকেই এটা আসলে জাস্ট মানুষের একটা একটা কাইন্ড অফ এক্সকিউজ হিসেবেই দেয় রাদার দেন কারণ আপনি চিন্তা করেন তার যদি জব ইন্টারভিউ থাকতো সে কিন্তু প্যান্টা চেঞ্জ করে সে ঠিকই জব ইন্টারভিউ তো তার একটা এটা ইন্টারভার মোর হল তার আমি একটা রুমমেটের কথা বলি সেই ছেলে নামাজ পড়তো না কিন্তু একদিন সকাল সে রেডি হয়ে চলে গেছে কেন তার গার্লফ্রেন্ডকে বোধ হয় করতে দিয়ে হবে এক জায়গা থেকে এক জায়গায় যাবে তাকে হচ্ছে এখন টানি করতে হবে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে ভাই তুমি তুমি ও বলতো ভাই আমি নামাজ করতে পাই না আমি যদি করতাম তুমি নামাজ কেন ভাই আমি ধরলাম যে তুমি তো ঠিক তোমার গার্লফ্রেন্ডের জন্য চলে গেছো সকাল ছয়টায় উঠে কিভাবে সে চারটা না পাঁচটায় ঘুম হয়েছে ঘন্টা ঘুমায় উঠে চলে গেছে তুমি নামাজকার পড়তেছো না পরে বলো আসলে ভাই তো এগুলা তো বলি আসলে কথা ঠিক যে আসলে আমার নামাজের প্রতি সিরিয়াসনেস নাই এবং আপনি যেটা বললেন যে হক তিলাবাদ যে কোরআন পুজো তিলাবাদ করা এটার সাথে অ্যারাবিকের একটা বিষয় চলে আসে আর অ্যারাবিকের বিষয়ে চলে আসলে আপনার কথা অবশ্যই সবাই আপনি আপনি অ্যারাবিকের উস্তাদ আই থিঙ্ক বলতে পারি আমাদের অনেকেরই আ এখন আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি আরবিক কেন শেখানো শুরু করলেন বা অ্যারাবিক শেখাটা আসলে জরুরি কেন একটা মুসলিমের জন্য সবার জন্য জরুরি নাকি এটা শুধুমাত্র শুধুমাত্রের জন্য জরুরি কারণিক শিখবে এই ব্যাপারটাতে আপনার ইন্টারেস্ট কারণটা কি বা অ্যারাবিক শেখার বিষয়টাকে আপনি আসলে কি হবে বর্তমান সময়ে আমরা যারা চেষ্টা করি ইসলাম প্র্যাকটিস করে তাদের তাদের জন্য আপনি বিষয়টা কোন লেভেলের গুরুত্বপূর্ণ মনে করেন তোমাদের মাধ্যমে আমি সরকারকে জানিয়ে দেয় যে আরবিকে আমার কি বলে এটাকে দক্ষতা একদম কম আমি সাধারণত আরবিক ভালো পারি না এটা মানে কোন মনে হবে বিনয়ী কথা আসলে বিনয়ী কথা না কিন্তু যেটা আমি আহ অ্যাচিভ করতে চাই বা মানুষকে চাই সেটা হল সে একটা লেভেলে শিখক ধরে নামতা গুনতে শিখলে হয়তো কিছু অঙ্ক পারা যায় এই লেভেল এখন কেন এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী হলাম সেটা একটা বড় কারণ হলো। অ্যারাবিকটাকে আমি ভাষা হিসাবে দেখি অ্যারাবিকটাকে একটু দেখি আমি একটা একটা আহ কোরআনকে অনুধাবন করার একটা মাধ্যম এবং আহ ইল অর্জন করা একটা মাধ্যম এটা বোঝানো মুশকিল মানে কিছু ব্যাপার থাকে যেটা বলে বোঝানো যায় না যেমন ধরো আমি যদি বলি তুমি তোমার মাকে ভালোবাসো আহ কেন এবং কতটুকু ভালোবাসে আমাকে বোঝাও তো এটা তো মুশকিল এটা তুমি আসলে লিখে বা বলে বোঝাতে পারতো না যে তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো বা কেমন ভাবে ভালোবাসো আমার ব্যক্তিগতভাবে আমার একটা চাহিদা সেটা হলো বা আমার ইচ্ছা যে প্রত্যেক সেকুলার আহ এডুকেটেড দায়ী মানে আমি কিন্তু স্পেসিফিক্যালি বলছি দায়ী সবার কথা বলিনি তারা দায়ী যারা সাধারণ শিক্ষিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়েছে তারা যখন দাওয়া করবে তখন আল্লাহ এবং রসুল কি বলেছেন এই কথাটা মানুষকে শোনাবে এই কথাটা শোনার অধিকার মানুষের আছে এবং একজন দায়ী পৌঁছে দাও যা তোমার পক্ষ থেকে বলেছেন যে বাল্যিকা নি হ্যাঁ তো ব্যাপারটা হলো আমাদেরকে পৌঁছে দিতে হবে আমরা আমরা নিজেরা ডাকবো আহ হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে ঠিক আছে কিন্তু মৌলিক যে কাজ নবীদের কাজ ছিল কি তারা তাদের মানুষের কাছে গিয়ে আল্লাহ করত দায়ীদেরকে অবশ্যই কুরানি কিতাব তোমরা আল্লাহ খিতাব ধরে থাকবে আচ্ছা তার জীবন সেগুলো তোমরা এমন কর্মের কাছে যাবে যারা আমার হাদিস বলতে ভালোবাসবে আলীমাতান অথবা এমন কিছু ফমান হাফিদার সাইয়া পালিও হাত দিচ্বে সুতরাং কেউ কিছু মুখস্থ রাখে সেজন্য সেটা বর্ণনা করে এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ফমান হাফিদার যদি কেউ কিছু মুখস্থ করতে পারে সেজন্য আকুল ফালাইয়া তু আমাদের এবং যে এমন কোনো কথা বলল যে আমি বলি নাই আমার উপর এমন কোনো কথা বললো যেটা আমরা বলিনি সেজন্য তার স্থান জানলাম করে তো আমি দেখেছি যে আমরা যখন এরকম আহ দাওয়া করতে যাই তো তখন অনেক সময় বলি হাদিস এরকম শুনেছি বা এরকম হাদিস আসে না তো এটা দিয়ে আসলে দাওয়া হয় না মানে দাওয়ার এটা রসুল না বা রীতি না দাওয়া করতে হলে আমাদেরকে কোন একটা বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন এটা আমাদের জানা জরুরি এখন এটার সাথে আরবির কি সম্পর্ক আরবির সাথে এটার সম্পর্ক হলো আরবি এই কাজটাকে সহজ করে দিবে আমি আবারও বলছি আমার আরবি শেখা বা শেখানোর একটাই উদ্দেশ্য যে মানুষ এটা দিয়ে কোরআন হাদিস তার মন্ত্রের মধ্যে অর্জন করবে সে স্টোর করবে স্কলার কাছে জিজ্ঞেস করলে হয় বাট স্টোর করতে হলে কিন্তু তাকে হোবাহ করতে হলে আরবি জানাটা তাকে হেল্প করে এটাই হলো আসলে মূলত আমি মনে করি যারা দায়ী হবে এবং বিশেষ করে দায়ী এবং দায়ী ইলম ছাড়া দায়ী চিন্তাই করা যায় না মানে আমরা অনেক মানুষ মনে করে যে দায়ী দায়ী বোধায় ইলের খুব একটা বা আলেম হতে হবে না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে রসুল হচ্ছে আদু ইহে আলা বাসিরা আমি মানুষকে আল্লাহ দিকে রাখি আলা বাসিরা উইথ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং এখন আমি তো ইসলামের যখন একটা কথা বলবো যখন আমি ইসলামের কথা বলবো সেটা কি সেটা আল্লাহ রসুল থেকে আসা একটা জিনিস তো সেজন্যই দেখা যায় আমাদের সোসাইটিতে অনেক সময় দেখা যায় দাওয়ার মাধ্যমে করাপশন সরাচ্ছে এজন্য হাদিস এসে দুয়া আলা আবু আবে জাহান্নাম মানে দায়ীরা থাকবে জাহান্নামে দরজায় দাঁড়িয়ে দরজা দাঁড়িয়ে দেয় থাকবে এর একটা বড় কারণ হচ্ছে যে মানুষ আসলে অনেক সময় না বুঝে ভালো থাকে কিন্তু না বুঝে সে ভুল কথা প্রচার করে বাংলা কোরআন সম্পর্কে এমন কিছু বলে যে এটা কোরআনে আসে না বা কোরআনে এরকম বলছে না কিন্তু অথচার যে কোরআন সম্পর্কে এমন কিছু বলে যেটা কোরআন নাই বা এল ছাড়া বলে সে তার করে তাহলে এখন আমরা দেখা যায় অনেক কিছু এরকম বলতে চাই মানুষকে বোঝানোর সময় যে এরকম আছে এরকম আছে এরকম বলা হয়েছে আসলে এটা এভাবে বলা উচিত না গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হচ্ছে যে কোরআনকে মানে বুঝতে হলে আহ আরবিতে শেখা গুরুত্বপূর্ণ একটা আমি ছোট্ট উদাহরণ দিই আমি গতবার একটা ইফতার পার্টিতে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমাদের মধ্যে আহ কতজন এই কোরআনটাকে আমরা শেষ দিকে ছিল যে আমরা কত পারা পড়েছি বা কতটুকু শেষ করেছি বিষয়টা কেন এরকম হলো কারণ কোরআন বুঝে বুঝে পড়াটা যারা আরবি বুঝে না যারা আলাদা করে অনুবাদ করে একটা আয়াত পড়ে এবং আলাদা করে অনুবাদ করে তারা এটা তাদের জন্যে কষ্টকর দ্বিতীয়ত এটা তারা মজাটা হারিয়ে ফেলেটা হারিয়ে ফেলে তৃতীয়টা হচ্ছে না তারা খুব দেখা যায় যে অর্থ সহ করে আহ মানে বছরে দেখা যায় যে দু একবার শেষ হয় না তো যখন কিনা মানুষ আরবি জানবে তখন সে এই এটাকে এই কিতাবটাকে তার একটা হিস্ট্রি বই মনে হবে তার একটা ড্রামা তার যে একটা আবেদনগুলো জান্নাতের সৌন্দর্য গুলো জান্নানের তার কাছে ছবির মতো চলে আসবে যে একটা তারা দেওয়ার ব্যাপার সে যে এই সমুদ্রের কাছে চলে গিয়েছে একটা কাহিনী ইউসুফের একটা কাহিনী ইব্রাহিম আলাহিসামের কাহিনী এগুলো তার কাছে কিন্তু মুভির মতো হয়ে যাবে মানে সেটাকে এমন ভাবে এনজয় করবে সে শুনতে চাইবে যে পরবর্তী আয়তে কি আছে কিন্তু দেখা যায় আমরা দুই তিন পাতা পড়লেই অনেক সময় টায়ার্ড হয়ে যায় না অনেক পরে হয়েছি কিন্তু যেখানে এটা বুঝছে সে চাইবে এই কাহিনীকে শেষ করতে সে চাইবে যে এই প্রেক্ষাপটটাকে শেষ করতে এবং সে এর মাধ্যমে আল্লাহ সুবান তোল্লাহ যে রিয়াকশন আছে সেই রিয়াকশন মানে আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহকে অনুভব করতে পারবে তার ইচ্ছাটা সে চাই কি চাই কিভাবে চাই এগুলোকে হ্যান্ডেল করতে পারবে আর তার ইমানটা শুদ্ধ হবে আমরা অনেক সময় কোরআনের পড়াটাকে আমরা মনে করি যে কোরআন বুক অফ ডু আর কিন্তু বিষয়টা হচ্ছে কোরআনের মূল যে বিষয়টা হচ্ছে মোটিভেশন কোরআন মানুষকে মোটিভেট করে আখেরাতের প্রতি এই জিনিসটা হচ্ছে মৌলিক বিষয় মানুষ যখন আখেরাতের প্রতি মোটিভেটেড হবে তখন সে আখেরাতের সফল হওয়ার জন্য কি করতে হবে নিজেই খুঁজে নিবে এই এই ইমানের বিষয়গুলো আমরা ধরুন কখনো আলোচনায় আসে তখন কি যখনই ইসলাম আলোচনায় আসে আমরা বলি সালাতের কথা আমরা বলি সিয়ামের কথা কিন্তু আসলে বিষয়টা হল কোরআন থেকে আমাদের যেটা নিতে হবে ইমানটা নিতে হবে তো ইমানটা না নেওয়ার ফলে মানুষ কোরআনকে ওইভাবে এক্সপ্লোর না করার ফলে দেখা যায় যে মানুষ অনেক মানুষ সারা পরে সিয়াম করে স্যাম করে কিন্তু তার মানে ইমানটা থাকে না রসল্লা সাল্লাহ যথাযথ বলেছেন একটা সময় আসবে মানুষের মধ্যে যে সে কি করবে সালাত্মতুন কিন্তু সেখানে কোন ইমানদার থাকবে না এখানে ইমাজিন তুমি কি চিন্তা করতে পারো এটা কি একটা জিনিস এর কারণ হলো মানুষ সালাতের দিকে যেভাবে ফোকাস করছে ইমানের প্রতি ফোকাস করছে না কোরআন থেকে ইমানটা আল্লাহ সোহান আমাদেরকে শিখিয়েছেন সেই ইমানটা কি সে শিখছে না সে কি করছে সে শুধু সালাতের দিকে ফোকাস করছে সিয়ামের দিকে ফোকাস করছে রসল্লা সাল্লা একটা হাদিস আছে খুবই খুবই সুন্দর একটা হাদিস যে যে কিনা কি করে জাহিনিয়াতে ডাক দেয় সে জাহান্নামের কয়লা এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যেটুকু যোগ করলেন যদিং করে ওজা রাখে সে মনে করে সে একজন মুসলিম ভাষাটা আমাদের খেয়াল করতে হবে সে মনে করে যে সে একজন মুসলিম তাহলে আমরা আসলে যখনই এই ইসলামের কথা আসে আমাদের মাথায় রাখতে হবে যে সে যেন ওই ইমানটাকে অর্জন করতে পারে যে ইমানটা আল্লাহ সুবান বলেছে এর জন্য আমরা দেখি যেমান আমরা শুধু ইমানের কথা বলি কিন্তু না সে কারণে হয় কিজন্য আমি বলি যে কেন আরবি আরবি হলো কোরআনকে কোরআনের মোটিভেশনকে ধারণ করা কোরআন যেভাবে আমাদেরকে মোটিভেট করতে চায় সেই মোটিভেশনটাকে নেওয়া এখন আমরা সাধারণত কোরআন থেকে দূরে থাকার একটা বড় কারণ হলো যে আমরা এটার সাথে আমাদের সম্পর্কে ফ্রেন্ডি না একটা কারণ হলো এটা আমাদের জন্য একটু কঠিন লাগে তো যখন মানুষ কিনা আরবিটা বুঝতে পারবে তখন আমার ধারণা যে তারা আহ যেহেতু তখন তার কোরআনটা কি একটু ভালো লাগবে সেটাকে একটা বই আমরা দেখি যে ইদানিংকালে যে ভাইরা যে বই লিখছে তো মানুষ নাকি এক রাত্রেই সে বইগুলো শেষ করে ফেলছে তো কোরআন কি এত মোটা বই যে এটাকে তিন রাত্রেও শেষ করা যায় না কোরআন কি এত মোটা বই যেটাকে তিন মাসেও শেষ করা যায় না তাহলে সমস্যাটা হচ্ছে যে কোরআনকে সে ওভাবে ফিল করতে পারছে না বা কোরআন তার কাছে অতটা আনন্দদায়ক হচ্ছে না যেটা না অনেক সময় আমাদের পোস্ট বা আমাদের বই এটা পড়ে মানুষ পাচ্ছে তো আমি কি বলবো অথচ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে যে আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে অন্য অন্য থেকে এমন যেমন তার সৃষ্টির উপরে তার মর্যাদা কিন্তু আমরা কি আসলে ওইভাবে কোরআনকে দেখি আসলে আমরা ওইভাবে কোরআনকে দেখি না তো যখন কিনা মানুষের এই আরবির মাধ্যমে আরবি জানার মাধ্যমে সে কোরআনের কাছে চলে যাবে সে অনেক বেশি রিসাইট করতে পারবে সে এই আয়াত গুলোকে তার জন্য মুক্ত করা সহজ হবে সার্ফ এই একটা কারণেই আমি আসলে মানুষকে বিশেষ করে তাইদেরকে আরবি শিখতে বলি সব মানুষের জন্য আরবি শিখা জরুরি না। আচ্ছা না আমার মনে হয় এটা নিয়ে আহিক খুবই চমৎকার কিছু জিনিস জানলাম আমার মনে হয় আসলে আরবিক নিয়ে একটা ডিফারেন্ট একটা ডিটেল পডকাস্ট হওয়া উচিত কারণ এটা আহ মাহবা কি মনে করেন কথা শুনে মনে হলো আসলে আমাদের এইটা নিয়ে কথা না পারে কারণ এটা নিয়ে শুরু হলে আসলে শেষ হওয়া না কারণ এটা নিয়ে এটা নিয়ে কথা বলতে শুরু করলে ফার্স্ট কথা আসবে যে আমি তো চেষ্টা পারি নাই আমার জন্য কোনটা কোন সিলেবাসে যাওয়া উচিত বা আমি কোন পর কোন লেভেলে যাব এটা স্পোকের আরবিক শিখবো নাকি মোদিন আরবিক শিখবো অনেক কোশ্চেন আছে আই নিয়ে আমরা ডিফারেন্ট একটা পট করলে ভালো তাই না আমরা একটু হ্যাঁ এখন রামাদানের যদি যে কামিং রামাদান হিসেবে যদি ধরি আমরা তাহলে আমাদের এই কোরআনটার যেটা আপনি যে বোঝা কোরআন তো আছে আল্লাহ তালা বলছেন আফালা তথা বারুনাল কোরআন তারা কি তারা কি না হ্যাঁ আহ গোল সেট করলাম সে কোরআনটা পড়বো অনুবাদ পড়বো আচ্ছা একটা ফেসবুকে মনে হয় একটা কম্পিটিশন হয়েছে শুরু হয়েছে এটা জানেন কিনা যে পুরা কোরআনটা পড়ায় এবং অনুবাদ পড়া এরকম একটা কম্পিটিশন জাস্ট আই এনকারেজ করার জন্য একটা আমরা যদি অনুবাদ পড়ি আহ এটা কি একটা টার্গেট হইতে পারে আমাদের যেমন অনুবাদটা পড়বো কিন্তু এখানে একটা প্রবলেম থাকে যে একটা কন্ট্রোভার্সি থাকে অনেকে বলে যে না কোরআন তির করবো কোরআন অনুবাদ করবো না কোরআন মিনিং পড়লে তুমি আমরা বলি ইসলামের হিস্ট্রিতে কিন্তু অনেক ডেভিয়েন্ট গ্রুপ ছিল এরা কিন্তু আহ ডেভিয়েশন যখন হয় তখন কোনটা মিস এক্সপ্লেনেশন কারণেই হয় বা কোনটা হাদিসের অপব্যাখার কারণেই ডেভিয়েশনটা শুরু হয় তাই না এখন একটা মুসলিম আমরা যদি চিন্তা করি ঠিক আছে আমাদের আসতেছে সো আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআনটা ফিল করতে হবে আমরা ডেফিনেটলি আমাদের মুসলিমদের জন্য ওটা উচিত না বা এটা ঠিক হবে না যে আমরা কোরআন থেকে সরাসরি হুকুম হাকাম গুলা মাসালা গুলা বের করবো এটা যেন আমরা আল্লাহদের কাছে যাবো কিন্তু তাহলে আমরা আসলে এই বাউন্ডারিটা কিভাবে সেট করবো যে না আমরা আসলে এই কোরআন পরে আল্লাহ যেন কখনো আমাদেরকে মিসগাইড না করার দ্য সেই টাইম আমরা কোরআন থেকে যে মোটিভেশন বলি বা তাদ্বুর বলি যে রিফ্লেকশন করা এটা আমরা চাই তাহলে আসলে আমদের কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিষয়টা হল যে কোরআন রয়েছে ব্যর্থবদ্ধ তো আমরা সাধারণ মানুষের যে যখন কোরআনের অনুবাদ করবো তখন যে আয়াত আমাদের কাছে কঠিন মনে হবে বা যেগুলো আমরা বুঝবো না সেগুলো নিয়ে আমরা আলিমদের কাছে যাব। সেগুলো তাদের কাছে জিজ্ঞেস করব এবং নিশ্চয়ই আমরাই দিয়ে কোন তালাকের মশালা বা মেরাজ বন্টনের মশালাও দিতে যাব না এখানে আমাদের একটু বুঝতে হবে যে যে বিষয়গুলো ফিকের বিষয় বা যাতে একটু জটিলতা রয়েছে সেগুলো আমরা পড়বো এবং সেগুলো একবার দেখে নিবো অবশ্যই আল্লাহ এটা তো আর তিলক করতে নিষেধ করেনি আসলে পড়া পড়াবি বুঝে পড়া হয় এই জিনিসটা প্রথম বুঝতে হবে তাহলে যে আরো বাচ্চাগুলো যারা আলেম না বা সাধারণ সেক্ষেত্রে যে সকল আলেম আরব রয়েছে তাদের কোরআন পড়া ছেড়ে দিতে হবে কারণ তারা তো এটা আরবিতে পড়লে বুঝে ফেলেন সেক্ষেত্রে এই বিষয়টা এমন না যে আমরা অনুবাদ করলে আহ হয়ে যাবো কোরআন পড়ে বা কোরআনে আলেম হয়ে বা তাপসির হয়ে মুফাসির হয়ে তো অনেকে গোমরা হয়ে যায় বা আমরা জানি এরকম সাধারণত আমরা এরকম দেখেছি তো বিষয়টার জন্যে মাইয়া হেদিউল্লাহমদুল্লাহ জাকালে হেদায় তাকে কেউ গোমরা করতে পারে না আবার এমনও অনেকে রয়েছে যারা কোরআনে ভুল ধরতে গিয়ে দেখা গেছে এরকম ইতিহাস অনেক উদাহরণ রয়েছে যারা হেদায়ত পেয়ে গেছে বিষয়টা হলো কোরআন পড়ার সাথে হেদায়তের সম্পর্ক নাই কোরআনের উপরে আমল করা এবং এটা মুক্তাকিদের জন্য পথ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। বিষয়টা হলো এটাকে জানতে হবে এখন কতটুকু আমি বুঝি নাই কি বুঝি নাই কি পরিমানে বুঝি নাই এটা বুঝতে তো আমাকে পরে দেখা দরকার বিষয়টা হলো আমরা পড়বো সৎকার দশ ভাগ আয়াত হয়তো আমরা বুঝবো না অধিকাংশ আয়াত মোটিভেশনের উপরে ব্যাপারে এবং অধিকাংশ আয়াত হচ্ছে না কিছু নাই এবং আমাদের মূল ফোকাসটা হবে এই সকল আয়াতের উপরে যে সকল গল্প দিয়ে নবীদের গল্প দিয়ে আমাদেরকে আল্লাহ সালাম তালা মোটিভেট করতে চেয়েছেন এখন অনেক সময় আমরা বলি যে এটা পড়লে আমরা গমরা হয়ে স্কলারদের ওই বইগুলো পড়লে আমরা আবার গোমরা হই না ওটা যদি আমরা একা একা করতে যাই তাহলে আমরা তার মানে হচ্ছে কি মানুষ হেদায়তের জন্য সুন্দর করে বুঝিয়ে বলতে পারছে কিন্তু আল্লাহ পারেনিজাল এমন এখন এটার মধ্যে কিন্তু আলিমদের ইতি লাভ রয়েছে কিছু কিছু আলেম কখনোই এই কথা বলেন না যে তোমরা অর্থ পড়তে যাও না গোমরা হয়েছে যাও আবার কিছু কিছু আলেম হয়তো বলে থাকে যারা বলেন তারা হয়তো সঠিকভাবেই বলে থাকেন তুমি অলরেডি বললা যে অনেক মানুষ আবার আসলে যারা কিনা নিজেরা জটিল বিষয়গুলোর পিছনে পড়ে এবং নতুন কোনো তথ্য আবিষ্কার করার নিয়তে পড়ে তারাই গোমরা হয় আমি আবার বলছি যে কোরআন পড়ার সময় নতুন কোনো কিছু আবিষ্কার করার এখানে দরকার নেই বরঞ্চ আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে সকল তাফসির করে গেছেন সাহেব যে সকল তাফসির করে গেছেন সালাব সালিনা যে সকল তাফসির করে গেছেন ওইভাবেই বোঝা ধরেন আমি যদি ইবনে কাসিন নিয়ে বসি ইবনে কাসিন নিশ্চয়ই আমাকে সাধারণ একজন আলমের চেয়ে অনেক ভালো এক্সপ্লেন করে বোঝাতে পারবেন তিনি যত বেশি হাদিস এনে আমাদেরকে আমাকে বোঝাতে পারবে হয়তো দেখা যায় যার কাছে যাবো সে এত বোঝাতে পারছে না তারপরও সামনাসামনি শেখার বা প্রশ্ন করার তো একটা ব্যাপার হয়ে গেছে আমি বলছি এটা একটা যে মানুষ গমরা হয়ে যাবে ব্যাপারটা এমনও না পড়লেই যে হেদায় পেয়ে যাবে ব্যাপারটা এমনও না এটার সাথে বরঞ্চ অন্য অন্য অনেক বিষয় জড়িত রয়েছে কিন্তু এটাকে পড়তে হবে কতটুকু বুঝি নাই কি বুঝি নাই এটাকে মার করে রাখতে হবে তারপর স্কলারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে আপনি যদি নিজে পড়েন এবং আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যারা এই ধরনের কথা বললেন যে আপনি কি কি আয়াত বলছেন দেখবেন আপনি উত্তর করতে পারেন না আসলে এই কথাগুলো তারা কারোর কাছ থেকে শুনেছে মুখস্থ করেছে এবং ডিবেট করার জন্যই আসলে বলেছে এটা হতেই পারে না যে আল্লাহ সোবান এই দিনকে বা কোরআনকে এত কঠিন করে রেখেছেন যে আলেম একটা সোসাইটিতে আলেম থাকে সবকার দুই ভাগ যে ওই দুই ভাগ লোকই এটাকে তাদব করবে বাকিরা করবে না বিশেষ করে কোরআনে এই ধরনের আয়াত খুবই কম রয়েছে যা জটিলতা সৃষ্টি করতে পারে এমন কিছু আয়া ছিল যেটা স্বাভাবিক জটিলতা সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে তো বলা যায় যে এবং আমরা দেখি যে তাপসিরেও অনেক সময় অনেক রয়েছে তো সুতরাং ডিফারেন্ট কিছু বললি যে আবার আহ মানে সেটা যদি বিশেষ করে তোমার সাথে না মিলে তোমার সাথে যদি না মিলে তাহলেই যে আমি বোমরা হয়ে গেছি আসলে ব্যাপারটা এরকম না আর প্রশ্নটা অনেক বড় আশা করি হয়তো আরেকদিন ইনশাল্লাহ এখানে আরো বিস্তারিত বলবো তবে আরো একটা জিনিস বললাম যে একজন মানুষ গণিতের যে পিএইচডি করে সে যেভাবে মানে সে গণিত পড়বে নিশ্চয়ই যে একজন ক্লাস টেনে পড়ে এভাবে গণিতটা পড়বে না তো যার স্কোপ কতটুকু এটা আমাকে বুঝতে হবে এবং আমার লিমিটেশন কতটুকু এটা আমাকে বুঝতে হবে আমি মোটিভেশনের জন্য করে পড়ার কথা বলছি যারা সাধারণ মানুষ তার যারা এই কথা বলে সবচেয়ে বড় মিথ্যা কথা কারণ কোরআনে বলা আছে মানে আমরা কোরআন সহজ করে দিয়েছি এটাকে করা যায় যে আসলে নিয়তটা প্রথমত বিশুদ্ধ থাকা উচিত আসলে আমি কোরআনটা পড়তেছি আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহ সাহায্যটা এই জন্য আল্লাহর কাছে তো আমি নিজেকে আগেই শোফে দিলাম এরপর যদি আল্লাহ করে এটা আসলে হয় না ডেফিনেটলি আমরা যদি আসলে চাই আল্লাহ কখন আমরা গুমলা করবো না বলতে পারি বলতে পারি আমি তুমি ধরনের বলে তারা কিন্তু নিজেরা পড়ে মানে এটা আমার অবজারভেশন মানে যে প্রবলেম ফেস করছে যে দেখেন ভাই আমি এটাতে প্রবলেম ফেস করছি আমি এরকম অনেকে জিজ্ঞেস করছি আপনি কোন কোন আয়াত বোঝেননি কয়টা আয়াত আছে কোরআনে যেগুলো আপনি আসলে বোঝেননি বা খুব কনফিউজ ক্রেক্ট তাপাকে গোমরা করে ফেলতেছে এমন তো হয় যে আমাদের অনেক মেন্টর থাকে আমাদের অনেক স্কলার থাকে যাদের অনেক কথাগুলো ঠিক থাকে না তো একটা মানুষ বই আমি পড়ে যাচ্ছি জানি আরেকটা কথা মনে পড়লো আহ শাহ খাল বলতেছিলেন একটা ইয়েতে যে আহ ইহুদিদের মিসগাইডেন্সের একটা কারণ হচ্ছে তারা তাও কমপ্লিটলি পরিত্যাগ করছিল কমপ্লিটলি মানে তারা একটা আসলে কোরআন এবং হাদিসের থেকে আমরা সব বুঝবো আলমদেরকে দরকার নাইলি বিষয়টা তেমন না ব্যালেন্স করা দরকার যে আসলে আমরা ইসলাম যখন একটু ডিপ লেভেলে আমাদেরকে আলমদের আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে আমরা এটা থেকে হৃদয় চাই এবং আমরা এখানে নিজের নফসের অনুসরণ করবো না বা নিজের আপনি যেটা বলেন যে নতুন কিছু ডিসকভার করা করোনার মধ্যে এই টেন্ডেন্সিটা বাদ দিয়ে বা বাদ দেওয়া উচিত আর যেটা আরেকটা কথা বলেন আপনি আসলে রুলিং গুলো বা মাসালাগুলো যখন আমরা জানার চেষ্টা করবো তবে একটা আলেমদের মাধ্যমে জানবো বিকজ এখানে আরো অনেকগুলো বিষয় থাকবে করোনার সাথে হাদিসের রিলেশন আছে বা একটা কোনো রাতের সাথে একটা কোনো সিমিংলি মনে হতে পারে কন্ট্রাডিক্টিং বাট অ্যাকচুয়ালি তো কন্ট্রাডিক্টিং না সো কোনটার উপরে কোনটা যাবে বা কোন থেকে কি বুঝিনিব সেটা সেসব ক্ষেত্রে রেফার করতে বা আলমদের কাছে বাট একটা মুসলিমের আহ অ্যাটলিস্ট কোরআন অনুবাদ একটা রিলেশনশিপ রাখা উচিত আর এরািক তো কন্টিনিউসলি আমাদের আই থিঙ্ক এটার সাথে পরিচিত হতে খুব ভালো আচ্ছা তো আজকের রামাদানের আই থিঙ্ক আলোচনায় আমরা এখানে শেষ করতে পারি তো নাহিদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু যারা লিসনাল আছেন তাদের উদ্দেশ্যে যে আসলে এই যে আমাদান চলে আসে আই থিঙ্ক এক মাস কম সময় আছে একটা মেসেজ দিতে পারেন আমাদের আসলে আমরা কিভাবে এই রামাদানটাকে ম্যাক্সিমাম পরিমাণ আহ বেনিফিট নিতে পারি এনি অ্যাডভাইস এই ব্যাপারে আমি যে পরামর্শ আমরা এখনই ঠিক করে নিজের টার্গেট সেট করি নিজের যে টার্গেটকে এক্সিকিউট করতে সহজ হয় সেই কিভাবে সেটা সহজ হয় সেগুলো এখন থেকে এটাকে আমরা মাথায় রাখি এবং বিশেষ করে রমাদানটা হলো এ বাদত করার মাস সুতরাং দুনিয়া বি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আপনি আমাদেরকে গুছিয়ে রাখতে হবে রমাদানে আমাদের নতুন কাজ নেওয়া ঠিক হবে না এবং সবচেয়ে বড় কথা হলে আহ আমি কি করবো পুরো রমাদানি তিরিশটা দিনই যেন আমার এমন একটা গোল আমি সেট করব। যাতে এই তিরিশটা দিন আমি আহ সমান করতে পারি আর একটা জিনিস হচ্ছে আমরা উত্তেজিত হব না যে না আমি ফাটাই ফেলবো আমি অমুক অমুক ক্লাস করে ফেলবো এটা একটা ব্যাড প্ল্যানিং বরঞ্চ আমার সামর্থ্য এবং আমার সুযোগ সুযোগ এবং সামর্থ্য এই দুটোকেই আমার মাথা রাখবো এবং একটা প্ল্যান করব যে প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব আমরা এরকম প্ল্যান করব যে প্রথম দশ দিন আমি গ্রহণ শেষ করবো করব। তারপর দশ দিন আমি আরবিকে অর্ধেক শেষ করে ফেলবো না এরকম না জিনিসটা আপনার ডে ওয়াইজ ধরেন ধরেন আমি একটা চাই তাহলে আমার প্রত্যেকদিন একবার করে পড়ো এখন একবার যদি অর্থ করতে চাই তাহলে আমি এখনই একটু অর্থ গুলো দেখে দেখে রাখি আমি একটা এক্সাম্পল দিলাম আপনি সাদাকা করতে চান তো ঠিক আছে আমি কিভাবে এটাকে একটু এখনই বাঁচায় রাখতে পারি বা আমি বিভিন্ন জায়গায় সাদা করতে চাই সরোবর বা এই ধরনের অনেক ইনিশিয়েটিভ রয়েছে যারা বিভিন্ন জায়গায় ইফতার সাপ্লাই করে বা ইফতার আপনি কিনে দিলে তারা এটাকে দিয়ে দেয় তো তাদের সাথে তাদের এই ধরনের বিভিন্ন ভালো গিয়ে রাখা রমাদান চলে আসে তারপর প্রথম পাঁচ দিন যায় মানে মানে কি করব কি করব এরপর পাঁচ দিন হায় হায় কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না আহ এরপর দশ দিন তো মানে একটা আর আর হবে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের আপনার কাছ থেকে বেনিফিট হওয়ার আশা রাখি আর তাহলে আজকে এখানেই আমাদের ভাই এবং বোন যারা আছেন ডিসনার তাদেরকে আগের মতো আবার সেই রিকোয়েস্ট আমাদের সাথে থাকবেন আমাদের পডকাস্ট শেয়ার করবেন লাইক কমেন্ট সাথে আছে আর আপাতত এখানেই তো ইনশাআলা সম্ভবত রামাদানের আগে আমরা আর একটা পডকাস্ট করব। এরপরে রামাদানের সময়টাতে আমাদের পডকাস্ট আমরা কোনো এপিসোড রেকর্ডিং করবো না যেহেতু এটা বারোতের মাস আমরা আই থিঙ্ক পার্সোনাল ডেভেলপমেন্ট দিকে বেশি নজর দিতে পারি তো আজকে এতটুকুই সুফানাক আলহামদিক